প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসির জ্বালালাইন থেকে সুরা বাকারা আয়াত দুশো উনত্রিশ থেকে দুশো বত্রিশ পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম যে তালাকের পর রুজু করা যায় এমন তালাক হল দুটিহসান এরপর তোমাদের কর্তব্য হল ন্যায়সঙ্গত তাদেরকে রেখে দেয়া আউ তসরী হমসান উৎকৃষ্ট পন্থায় তাদেরকে ছেড়ে দেওয়া দু জায়গায় আল্লাহ দুটা শব্দ নিয়ে আসেন ইনসা কুন বিমা আরুফিন রাখো যদি তাহলে সেটাও যেন বীমা আরূপ হয় আর যদি ছেড়ে দাও তাহলে সেটাও যেন বেএসান হয় যদি রাখো তাহলে যেন রাখার দ্বারা তোমার উদ্দেশ্য হয় নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করে নেওয়া তাকে কষ্ট দেওয়ার জন্য উদ্দেশ্য না হয় আর যদি ছেড়ে দাও তাহলে শরীয়তে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যে সকল বিধান আসছে মোহর দেয়ার থাকলে মোহর যদি পাওনা থাকে মোহর দিয়ে দেবে তারপরে মাতা দেয়ার হলে মাতা দেবে এটা অর্থাৎ স্রী হন বেহসান দিয়ে দিলে যেই মোহর তোমরা আগে থেকেই তাদেরকে দিয়ে দিয়েছিলে। খেরার থেকে কোনো কিছু ফিরিয়ে নেওয়া এটা তোমাদের জন্য বৈধ হবে না তাহলে স্বাভাবিকভাবে মোহর বৈধ হবে না হ্যাঁ যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহ তালা নির্ধারিত সীমা কায়েম রাখতে পারবে না তাহলে তাহলে হুকুমটা ব্যতিক্রম হবে ইল্লাহা আই আজান তারা ও সকল হক আদায় করতে পারবে না সকল হক আল্লাহ তালা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই আশঙ্কাটা যদি করে কোন কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না তাহলে গিয়ে স্ত্রীর জন্য এটার অবকাশ আছে যে স্ত্রী কিছু মোহর দিয়ে মানে যেটাকে খোলা হবে কিছু মোহর ফেরত দিয়ে স্বামীর কাছ থেকে বিবাহ বন্ধন থেকে আলাদা হয়ে যাবে এই ওই সুরতে স্বামীর জন্য এই মোহরের অংশ বিশেষ ফেরত নেওয়া বৈধ হবে অবকাশ আছে ইল্লা ই যদি তাদের ব্যাপারে আশঙ্কা করা হয় তা আশঙ্কাটা কিসের আল্লাহ ইউমা হদুদাল এই যে তারা আল্লাহর হুদুদ কে কায়ে রাখতে পারবে না এই সুরত এই এটা। শব্দ দ্বারা মুসালিফ তেরাতে সাজা বোঝান হলো যেখানে যদি স্বামী নিজের পক্ষ থেকে তালাকটা দেয় হ্যাঁ যদি তাদের ব্যাপারে আশঙ্কা করা হয় অথবা তারা নিজেরাই আশঙ্কা করে যে আমরা তো আল্লাহরকম পালন করতে পারবো না তখন তারা একটা আপোষে আসছে আপোষে আসছে স্বামী স্ত্রীর কাছ থেকে মোহর নিয়ে কিছু মহরুক রাজি হয় ইয়া করতে পারবেন এখন এই আপোষটা করে দেবে সাধারণত আপসটা সামনে আল্লাহ তোমরা যদি আশঙ্কা করো মানে অথবা অভিভাবকদেরকে আল্লাহ তারা বলতেছেন ফাইনুম তোমরা যদি আশঙ্কা করো আল্লাহ ইতিমা হুদুদ আল্লাহ ব্যাপারে যে সম্পদ নিয়ে স্ত্রী নিজেকে স্বামীর কাছ থেকে ছুটিয়ে নেবেলাহা আলি হিমা ফি মাফ তদি তাদের উপর কোনো গুণা হবে না কোনো গুণা হবে না স্বামী তাহলে তাদের উপর কোনো গুণা হবে না ওই মাল দেওয়াতে এবং নেওয়াতে ইত্যাদা বিহিনা যেই মালের বিনিময়ে স্ত্রী নিজেকে স্বামীর কাছ থেকে ছুটিয় নেসাহা মিনাল মাল লিহা ইফ তাদের বিহি যেই মাল এর বিনিময়ে স্ত্রী নিজেকে ছুটিয়ে নেয় মানে যেই মালটা দেয় ফিদিয়া হিসেবে লিহতাল লিখাহা যেন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় যেই মালটা স্বামী গ্রহণ করে স্ত্রী তাকে দেয় কেন লিউতাল লিখাহা যেন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় এটা গ্রহণ করতে সব কোন অসুবিধা নেই আর এটা দিতেও স্ত্রীর কোন অসুবিধা নেই বলছে আলিহিমা লাহা আলি হিমা এই আকামগুলো হলো আল্লাহ নির্ধারিত পূর্বের আয়াতে যেখান থেকে আয়াত শুরু হলো আজকে দুইটা তালাকের কথা বলা হয়েছে তো দুই তালাক তালাকের আস্তি সুরত হলো তালাকেরা জি হওয়া শরীয়তে তালাক এর তালাকেরো জেরই দেবে দুইটা দেবে তো দুইটা দিলে রুজু করার অবকাশ থাকে কিন্তু যদি কেউ তিনটা দিয়ে ফেলে তাহলে অনুকূমটা কি হবে এটা বলছে তো তালাকেরা জেরই সেটা তালাক শব্দ দিয়ে যদি তালাক দেওয়া হয় তাহলে তালাকেরা জেরি হয় দুই তালাক পর্যন্ত তালাকেরা জেরেই হয় কিন্তু যদি তিন তালাক দিয়ে ফেলে যে কোনো শব্দ দিয়ে তালাকালাক হয়ে যায় মোকাল্লা তাই না তালাকেরা জের বিধান হলো একটা হোক রুজু করার অবকাশ থাকে ইব্বত শেষ হওয়ার পর্যন্ত কিন্তু তালাকে বা যদি দেন বা শব্দ দিয়ে তালাক অথবা কোন আলফাজে কেনায়া যেগুলো আছে তালাকের এগুলো দিয়ে যদি তালাক দেয় তাহলে এক তালাক হোক দুই তালাক হোক রুজু অবকাশ থাকে না ইদ্যতের ভিতরে অথবা ইদ্যতের বাইরে অবস্থায় যদি কোনো শব্দ দিয়ে দেখ অথবা বাহিনী শব্দ দিয়ে দেখ তিন হয়ে গেলে এটা নাম হয়ে যায় মোগাল্লাজা সেখানে হুকুমটা কঠিন এই জন্য এইটা বলা হয়েছে তার মানে তিন তালাক যদি দিয়ে ফেলে তাহলে এই মহিলা আর স্বামীর কাছে এই জালেমের কাছে আল্লাহ তালা আল্লাহর এই দুর্বল বান্দিকে এখন আর পাঠাবে না এই শক্ত দেয়াল দিয়ে দিয়ে দিছে তো এখন আল্লাহ তালা এই ওই মহিলাকে নির্দেশ দিছে তুমি আর কাছে আর যাইবাই না অন্য অন্য জনের কাছে বিয়ে বসত অন্য কাছে বিয়ে বসার পরে এরপরে দ্বিতীয় ব্যক্তি যদি যার ফলে এখন এই হুকুমটা যেটা আসলে আল্লাহ দিচ্ছে মহিলাদের পক্ষে পক্ষ হয়ে যেভাবে বিবরণটা আমি দিলাম এটা এখন মানুষ এটাকে বুঝতেছে যে এটা মহিলাদের উপরে যেন জুলুম করা হইল এই হুকুমের বিবরণটা ঠিক এমন যে এই বান্দি আল্লাহর এই বান্দির উপরে এই সে এত বড় জলুম করছে যে তিন তারাক দিয়ে ফেলছে এই আল্লাহর বান্দিকে আর ওর কাছে এখন আর আল্লাহ দেবেই না তুই এই আমার এই বান্দির যুগ আর এখন আর থাকস নাই এখন নির্দেশ হইলো যে অন্য অন্য স্বামীর কাছে সে বিয়ে করছে বিয়ে বসার পরে আবার সে চাইলে প্রথম ব্যক্তির কাছে আস মহিলাদের বাস্তবে দাম যেমন ইসলামে দিছে সেটা যদি থাকতো তাহলে ঠিকই এই অবস্থাটাকে মহিলা নিজের জন্য একটা বিরাট সম্মানের মনে করছে যে আমাকে সে তারাক দিছে যা যাবোই না ওখানে কিন্তু এখন দাম একদম কমে গেছে যার ফলে এই বিবরণটাকে এই আল্লাহ এই হুকুমটাকে ওটা মহিলাদের বিপক্ষে বলে মানুষও মনে করে মহিলারাও মনে করে আল্লাহ তাল প্রত্যেকটা হুকের মধ্যে কত হেকমত কত হেকমত এই যে এক একজন পুরুষের আল্লাহ তালা চারজন বিয়ে করে অবকাশ দিছে আর ইসলামে যদিও এই বলছে যে ইনসাফ করতে না পারলে একজনই রাখো কিন্তু সাহাবায়ক নামের তর্জে আমলটা কি ছিল সাহাবা এখ নামের তর্জে আমলটা কি ছিল মানে এখানে এটা বলে এটা বোঝানো উদ্দেশ্য না তুমি ইনসাফ করতে যেহেতু পারবা তুমি একজন একজনের বেশি না না পারবে না কেন তুমি ইনসাফ করতে তুমি ইনসাফও করো বেশি বিয়ে করো সাহাবিদের তরফে আমলটা এটা ছিল না কিন্তু এখন আমাদের আরাম ভাবে মেজাজটাই পরিবর্তন হয়ে গেছে বেশি বিয়ে করাটাকে খারাপ নজরে দেখা হয় না অথচ বেশি বিয়ে করাটাকে খারাপ খারাপ হলে আল্লাহ আলী রাসাল্লামকে এবং সব আমি বিশেষ মর্যাদা দিয়েছেন এটা ওনাদের নবী হিসেবে বিশেষ যে সাধারণ মানুষের দুই বিয়ে করতে পারবে ওনারা তার চেয়ে বেশি বেশি পাবেন বিশেষ মর্যাদা আর সাহাবিদের মধ্যে তো আকসার সাহাবি এমন ছিলেন যাদের স্ত্রীর সংখ্যা বেশি ছিল বরং তুমি যা বকর রসমান আলী ওনাদের জীবনে হইল দেখে ওনাদের একবার আমি বলছিলাম উমর রবি আলীর মারা গেছে আমি এই মানুষগুলো বানাইতেছি কিভাবে আল্লাহ তৃষ্টিটা এইভাবে হইতেছে যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যাটা বেশি মহিলাদের সংখ্যা বেশি তাহলে পুরুষ যেই পরিমাণ মারা যায় মহিলা পরিমাণ মারা যায় না এটা আগেও এমন এখন এমন এখন আগেরটাতে হলো যে যুদ্ধবিগ্রহতে পুরুষ মারা যাবে মহিলারা তো সবাই ঘরে বসে থাকে আর এখনো যেহেতু পুরুষরা হাটে ঘাটে বন্দরে বিভিন্ন শিকার হয় তুলনাগুলো কম মারা যায় সবকিছু মিলে মেয়েদের সংখ্যা বেশি এই আল্লাহ তালা নিজানটাই এটা যে পুরুষেদের কাছে মহিলা একজনের কাছে একজন হলে দেখা যাবে যে বাস্তবিক কিছু মহিলা এমন হবে যে এদের জন্য কোনো একটা স্বামীও নাই একবার কোন একটা পত্রিকা যেন একটা প্রতিবেদন বের হয়েছিল যে যদি একজন পুরুষের জন্য একজন মহিলাই নির্ধারণ করা হয় তাহলে আমেরিকার কোন একটা শহর দিয়েছিল সেখানে জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা কত প্রাপ্তবয়স্কের সংখ্যা কত আর পুরুষের সংখ্যা কত যদি একজন পুরুষের জন্য একজন মহিলা বরাদ্দ হয় তাহলে কত হাজার জন দেখাই না লাখ যেন যে এই পরিমাণ মেয়ের জন্য ওখানে কোনো পুরুষই নাই তা আল্লাহ তালা আসলে এটাই এই করছে যে একজন পুরুষের কাছে অনেকগুলো মহিলা কারণ অনেকগুলো আছে তার মধ্যে এটাও একটা যে ওদের মানে অবিবাহিত মেয়েদের সংখ্যা অনেক বেশি একেবারে সমাজে যার ফলে মেয়েদেরকে বিয়ে করার জন্য খুব একটা আগ্রহ কেউ বোধ করেন বরং উল্টা মেয়েদেরকে পয়সা দিয়া ইসলামের নজাম তো হলো যে মোহর নগদ কিছু দিতে হবে তারপরে মেয়ের তাহায় লিখে দিতেছে তখন তখন দেখা যায় যে পয়সা দিয়ে তারপরে মেয়েকে বিয়ে করতো দামটা কি পরিমাণ থাকতো এইগুলো তো হলো মানে ইসলামের এই মেজাজ থেকে আমাদের অন্যরকম হয়ে গেছে আমরা যদি এখন কোন একজন দেখি বড় একদিন তিনটা বিয়ে করছে তা আমরাও একটু অন্যরকম দৃষ্টিতে দেখি তিনটা বিয়ে করছে তারপরে আসবাজ গুলো না থাকার কারণে কোন একটা মহিলার স্বামী মারা যায় কি পরিমাণ বিপদে পড়ে কারণ এই বিধবাদেরকে বিয়ে করার মেজাব নাই আর বিধবাদেরকে ইসলামে যে তার দুধে আসবাজের হেকমত গুলোর মধ্যে এই একটা বিধবাদেরকে এমন এক পুরুষের জন্য বিয়ে করাটা তার জন্য সহজ যে এই পুরুষের আগের থেকে আরেকজন স্ত্রী আছে কিন্তু একজন বিধবা মেয়েকে অন্য এমন একটা ছেলে সাধারণ গ্রহণ করবে না যে সম্পূর্ণ অবিবাহিত এখন অবস্থা এটা হওয়ার কারণে যে ইসলামের কোন একটা হুকুম যেটা যদি মহিলারা যা নেও যে হুকুমটা খরচ তারপর স্বামীদেরকে ছাড়তে চায় না কারণ আমার স্বামী চলে গেলো তো আমার সারাদা জীবনে এইভাবে খালি খালি থাকতে হবে কিন্তু যদি নিজামটা আম এইভাবে হইতো যে স্বামী মারা গেলে অসুবিধা কি আছে আরেকজনের কাছে সবাইকে দিয়ে দিয়ে দেওয়া হবে এরকম আমির আছে ওরা নিশ্চিত থাকত ঠিক আছে আমার স্বামী যাক আমি যদি এক যুদ্ধের মধ্যে এক সাহাবিয়া সম্ভবত সাহাবিয়াই উনি এক একই শহরে দুইজন স্বামী পরিবর্তন হয়ে যেই সাথে গেছে তিন নম্বর নিয়ে বাড়িতে আসছে তিন নম্বর নিয়ে আসছে মানে আমি একজনের গেছে যুদ্ধ করতে উনি শহীদে আসে শহীদ হয়ে গেছে অন্যান্য যারা আছে ওনাদের সাথে কয়েকদিন থাকতেছে তখন পরে অন্য সবার সাথে তো একটা সম্পর্ক তো আছে কিন্তু স্বামী যেভাবে একটা মহিলাকে যত্ন করবে অন্যরা কিভাবে যত্নটা করবে বুঝতে পারো নাই পরে যখন আরে সালেসের সঙ্গে ফিরে আসছে স্বাভাবিক এই জন্য দেখা যায় ওনারাও ওই স্বামীদের সাথে যুদ্ধে যাইতো তো ওনাদের এটা জানা না যে যুদ্ধ বানিত হল সাহায্য সহিত কিছু হেতে পারে আমি নিজেও হয়ে যেতে পারি আমার স্বামী হয়ে যেতে পারে তো স্বামী হয়ে গেলে আমি যে সকল এলাকাতে ইসলামের আসল রূপ কিছুদিনের জন্য ফিরে আসছিল পাঁচ বছরের জন্য সেখানে ব্যাপারে শোনা গেছে যে ওখানে ওখানকার আমির সাহেব বাধ্য করতেন বাধ্য করতেন যেখানে বিয়ে করার জন্য তো যখন আমির সাহেবের পক্ষ থেকে একটা বাধ্যবাধকতা শুরু হয়ে গেছে সমাজের মধ্যে আগের থেকে স্বাভাবিক এই এই মানজের আল্লাহ আল্লাহ জানে আমরা দেখে দিতে পারবো কিনা দেখে যাওয়া জরুরিও না যদি পথও শেষ হয়ে যাওয়া যায় তারপরেও বহুত কামিয়া তাই না আল্লাহ করেন সাধারণ একটা জিনিস পালক পুত্র কে বিয়ে করা এটা হালাল এটা এটা কি কোন ফরজ আজিব কিছু পালক পুত্রের স্ত্রী কে বিয়ে করা যাবে সমাজের মানুষ এটা বুঝতেছে যে এটা বহু খারাপ জিনিস এই সামান্য কি পরিমাণে নবীকে ফেলতেছে আর এই ঝুঁকির কারণে কত মানুষ মুক্ত হয়ে গেছে না কে মূর্ হয়ে গেছে ওখানে জালানিতে আছে কিছু মানুষ মুক্ত হয়ে গেছে তার মানে এমন একটা ঝুকির মধ্যে নবীকে ফেললো মানে নবীকে দিয়া এই রেওয়াজটা ভাঙাইতেছে অথচটা না ভাঙলে কি এটা যদি ইজ্জতের উপর আঘাত আসতে পারে এমন একটা ঝুঁকির মধ্যে ফেলা হয় তারপর এটা সাধারণ ব্যাপারই হবে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম এটা এমনই আর এখন সময় কি হয়ে গেছে আল্লাহর ফরজ হুকুম এটা অন্যায়ের মানজালে এসে গেছে ফরজ হুকুম এটা জন্য কাল হারাম হয়ে গেছে এটার জন্য তো কত কুরবানি দেওয়া দরকার জায়গায় ঘটনাটা নিয়ে আসছে যে আল্লাহ তাল হুকুমের সামনে সব হেকমত সব মাসলাহাত একদম মিটাই দেওয়া এটা হলো আল্লাহ তালার মানসা আল্লাহর হুকুমের সামনে সব মাসলাহাত সেখানে তিনি এই ঘটনা দিয়ে স্তালটা করছেন যে আল্লাহ তালা হুকুম হলো পালক পুত্রকে বিয়ে করা যাবে এটার মধ্যে কোনো দোষণীয় কিছু নাই রস আলী নির্দেশ দিচ্ছে তো হুদুরে একটু কেমন আল্লাহ নিজে বিয়ে করবেন যে না এটা করতে হবে আপনাকে এবারে ঘটনা নিয়ে আসছে যে আল্লাহর হুকুমটা বড় এটার সামনে আর মাসলা হাত আল্লাহর হুকুম মারাতে হলো সবচেয়ে বড় এটার সামনে এটা মাসলার হাত যদি উল্টাটা হয় তাহলে আল্লাহকে মাসা হুকুমটা দিলেন দুই তালাক তাকে না এই মহিলাটা তার জন্য হালাল না এই মহিলাটা এখন তার জন্য হারাম হয়ে গেছে মানে এই মহিলাটাকে সে আর এখন চাইলে নিতে পারবে না ফালা তাহিল তিন তারা পর তৃতীয় তারা ওই মহিলা প্রথমে এবং পাশাপাশি ওই দ্বিতীয় স্বামী তার সঙ্গে অতিও করবে ওই হাদিসটা যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে ফেলে শেষ হওয়ার পর আবার ফিরে আসতে কোনো অসুবিধা হবে না তো প্রথম সময় তিন তালাক দিয়ে ফেললে তিন তালাক দিয়ে ফেললে এখানে স্বামীর স্বামীত আগে একটা পরে একটা দুইটা ইদ্যত আছে এই যে ফালা যা এটা কোন যদি তারা ধারণা করে যে আল্লাহ নির্ধারিত এমন না যে যদি তারা আল্লাহর হুকুমকে কায়ে রাখতে পারে বলে ধারণা করে মানে ইয়িন থাকে তাহলে রুজু করতে পারবে আনতে পারবে না ব্যাপার না বড় এটা যেন তাদের মধ্যে নজর থাকে একবার তালাক দিল আবার বিয়ে বসতেছে এই এখন যেন অন্ততঃ আল্লাহর হুকুমগুলো তাদের দ্বারা নষ্ট না হয় tilka hududullah yubayyinaha liqaumin ya'lamun yata dabbarun wa itha tallaqtumun nisaa fa balaghna ajalahunna fa amsikuhunna bima'rufin aw sarrihunna bi ihsan ekhane abar sei rujue raja'ater mas'adike abar file ditechen itha raja itha tallaqtumun nisaa jokhon tumra tomar এরপর তারা তাদের ইতের কাছাকাছি পৌঁছে যায় তখন হয় তোমরা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে রেখে দাও সার রেহ বি তাদেরকে ন্যায়সঙ্গত তাদেরকে ছেড়ে দাও আমি আরো মানে আর মধ্যে কারো কারো আদত এটা ছিল যে তালাকে রাজিয়া দিল ইদ্যুৎ পালন করতেছে তো ইদ্যুৎ যখন একদম শেষের কাছাকাছি হয়ে গেছে এখন রুজু করতো তো রুজু করতো যে কি জন্য রুজু করতো যে আবার স্ত্রী বানায় নিত কিছুদিন পরে আবার তাকে তালাক দেবে আল্লাহ বলতে না এটা তোমরা করো না যদি রুজু করো তাহলে স্ত্রী হিসাবে রুজু করো তাকে রুজু করছো যেন আবার তাকে তালাক দিয়ে আবার তার উপর ইদ্যতের একটা বোঝা দিতে পারো এই উদ্দেশ্যে রুজু করো না বলা তুম শিখো হুন তোমরা তাদেরকে আটকে রেখো না বেআরা হন না কষ্ট দেওয়ার লক্ষ্যে লিতা আতাদু যেন তোমরা তাদের উপর জুলুম করতে পারো লিতা যেন তোমরা জুলুম করতে পারো একটা হলো যে তাদেরকে ফিদিয়া দিতে বাধ্য করবে যে এখন আবার রুজু করলো তো রুজু করার পরে আবার আগের মতো সেই তার উপরে জুলুম নির্যাতন চালালো যেন মহিলা বাধ্য হয়ে এই কিছু ফিদিয়া দিয়ে তারপর নিজের যানছোটা এই কথাটা বুঝছো না মানে সে চিন্তা করলো যে এখন যদি হয় এই নিয়তে তুমি তাকে রুজু করো না কথা বলছো নে। এটা একটা তুমি বাধ্য করবে এবংের সময়তের সময়ো লম্ব লম্বা করার মাধ্যমে তার উপরে জুলুম করা এই কথা বুঝছো না। মনে করো এক তালাক দিল এক তালাক দেওয়ার পরে সে তিন মাস ধরে ইদ্যুৎ পালন করলো যেদিন ইদ্যুত শেষ হবে ইদ্যুতটা শেষ হওয়ার আগে দিয়ে সে আবার রুজু করলো আবার কিছুদিন পর আবার দিল আরেকটা তালাক এইভাবে হাবসের সময়টা লম্বা করে ফেলল না এইটা করতে নিষেধ করা হয়েছে যে এরূপ করবে সে নিজের উপর নির্দেশ তালাকের বিধান দিচ্ছেন রুজু করার বিধান দিচ্ছেন এগুলোকে তোমরা তামাশার বস্তু বানাবে না যে এটা দ্বারা তুমি আল্লাহর বান্দাকে বান্দিকে আবার কষ্ট দেয়ার একটা সামান বানাইলাম তালাক দিছে তালাক তো হলো আবাহ তালাকের বিধান দিছে এখন তুমি তালাক দিয়ে তালাক দিয়ে তালাক তাকে এবং রুজু করার সুযোগটাকে ওই বেচারীকে কষ্ট দেওয়ার মাধ্যম বানাইলাম তাহলে তুমি যেন আল্লাহর আয়াতকে কে তালাশার বস্তু বানাইল এই কথাটা বুঝছো না তালাক তো দিছে হলো যদি কোনো স্ত্রীকে কোনোভাবেই মানানো যাইতেছে না তাহলে নিজের থেকে তাকে ছুটাবার জন্য একটা ব্যবস্থা আর আর এটাও হইতে পারে যে হয়তো কেউ রাগের বসে তালাক দিয়ে ফেলছে অথবা কোনো একটা দিনে চিন্তা করে তালাক দিয়ে ফেলছে কিন্তু পরে সে বুঝতেছে আরে তালাক দেওয়া তো ঠিক হয় নাই এই আবার রুজুর বিধানটাও রাখছে এই এই মাস্তা হাতে আল্লাহ তালা এবং রাজা বিধানটা রাখছে এটাকে তুমি ওই বেচারীকে কষ্ট দেওয়ার মাধ্যম এখানে বলা হলো এবার আল্লাহ যে আল্লাহ তালা উয়া হুকুম আকাম বলার পরে আল্লাহ তালা বান্দার দিনের মধ্যে আল্লাহ তালা আখেরাতের কথা উল্লেখ স্মরণ করা তারপরে এখানে যেমন আল্লাহ তালা নিয়মের কথা স্মরণ করা গেছেন যেন বান্দা হুকুমটা পালন করার জন্য মানসিক ভাবে তৈরি হয় এর মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তো এই যে উপদেশ দিচ্ছেন এই নিয়ামত গুলোকে স্মরণ করো করু নেমাত স্মরণটা করবে কিভাবে বিআকুরু এই বিআর তালুক হলো تمر اللہ ای کتبر পাশাপাশি আল্লাহ তার ভয়ের আয়াতগুলো বলেন কথাগুলো বলেন তারা তাদের ইদ্যত শেষ করে ফেলে তাদের ইত শেষ হয়ে যায়না তখন তোমরা তাদেরকে বাধা দিও না তারা তাদের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তাদেরকে বাধা দিও না মানে উভয়ে যদি রাজি হয় আবার বিয়ে বসতে তাহলে আউলিয়া যারা তারা যেন তাদেরকে বাধা না দেয় খেতাবটা হলো আউলিয়া দিয়ে ফলা গুলু হুন্না তোমরা তাদেরকে বাধা দিও না খেতাবিল আউলিয়া আই হুন্না এই কথাটা এই জন্য বললেন স্বামী তালাক দিছে তালাক দেওয়ার পর এরপরে যখন ঈদ শেষ এরপরে ভগ্নীপতি আবার ওনার বোনকে আবার রুজু করতে চাইতেছে রুজু করতে চাইছে চাইতেছে মানে আবার পুনরায় বিয়ে করতে চাইতেছে ওদিকে ভগ্নিপদীকে বলতে না আমার বোনকে তোমাকে তোমার সাথে বিয়ে দেবো এই নুজুল যেহেতু এটা এর দিকে বোঝা যায় ফালা তাহনা আব্দুল্লাহ আসছে যে সাথে সাথেই দনোজন ওই ভগ্নবথের কাছে গেছে ইয়ে বলতেছে বোন কেটাই সাথে সাথে বিয়েটিয়ে করা আল্লাহ তালের হুকুম আসছে দিও না যদি তারা পরস্পর থাকে। যদি তারা যদি রাজি থাকে তাহলে তোমরা বাধা দিও বিয়ে হওয়ার যত হুকুম আখ্যাম আছে সবগুলো রে করে তারা যদি রাজি হয় যেমন আর কথাটা বুঝছো কিনা বলি এই যে মানা করা থেকে নিষেধ করা হলো যে তোমরা মানা করোনা অভিভাবকদের কে বললো যে তোমরা মানাটা করো না ইউ আজ যারা আল্লা আল্লাপ বিশ্বাস রাখে এবং এই উপদেশটা দেয়া হচ্ছে মান ওই ব্যক্তিকে আল্লাহ এবং এই কথাটা বিশেষ ভাবে হুকুমটা জন্য হুকুমটা মানার জন্য মানসিকভাবে তৈরি করতেছে আগে তো হলো আসল কথা বলছে যে আমি কিছু তোমাদেরকে এটা মানতেই হবে যদি তোমার ভিতরে আমার প্রতি থাকে আর পরের কথাটা হলো দুনিয়া বিদাকুম আজগা আলকুম এটা যেহেতু তারা একে অপরের কাছে আবার যাইতে চাইতেছে এখন তোমরা যদি বাধা দাও তোমরা যদি বাধা দাও তাহলে তারা যেহেতু একে অপরের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাইতেছে এখানে যদি দুজনের সাথে অন্যরা কেউ কথা বলতেও দেখে তাহলে অন্যরা সন্দেহ করবে না হলো তোমাদের ইজ্জতের উপরে আঘাত এলো এইটা কারণ স্বামী স্ত্রী দুজনের উপর তোহমতের আশঙ্কা থাক থাকবে তোহমতের আশঙ্কা থাকবে স্বামী স্ত্রীর সমাজের মানুষের পক্ষ থেকে আসতে পারে এই জন্য তারা যদি নিজেরা বিবাহ বসতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও এটা কেন কারণ যেহেতু দনোজনের দনোজনের কাছে আসতে চাইতেছে অতএব এখানে তাদের থেকে গুণা হয়ে যাওয়ার আশঙ্কা আছে আর যদি এমন হয় জানা অন্তত একজনে চায় না একজনে যদি না চায় অন্য জন যতই চাক যেহেতু তোমরা আল্লাহ হুকুমটাই মানো